সিল্ল হিহ মহি উ সবিলি আদৌ ইর লোহি আশু রিতি ও সুবহ নম লোহিওম অন মিন মুশ্রিকে قد جاء فجاء للامه قد كان منال ان يلقاهم فاحبته من صدقه وما راى ان يلقاهم فاحبته من صدقه وما راى الصاحه يد واغادي يا اخوان الباقو الستنا نحن المستطافو فكان الرد ما معنا انتم اصحابي الا برر وهم الاخوان الاخيار بيض الغر كلى وجه حلو منداه وجه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى ومن الايمان بالله الايمان بما وصف به نفسه في كتابه ووصفه به رسوله محمد صلى الله عليه وسلم من غير تحريف ولا تعتيل ومن غير تكيف ولا تمثيل মহান আল্লাহর সমস্ত প্রশংসা দ্বিতীয় পর্ব আকিদা ওয়াস ইসলাম প্রসিদ্ধ কিতাব আকিদা সম্পর্কে আর বিশেষ করে এই কিতাবে বিস্তারিত আসমা এবং সিফাত মহান আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে আকিদা আলোচনা হয়েছে আর তারপরে অন্যান্য বেশ কিছু বিষয় রয়েছে যা ইনসা আল্লাহ আসবে তবে এখন ভূমিকা থেকে শুরু হচ্ছে ইমান বিল্লার পরে আল্লাহর প্রতি ইমান এবং তার সাথে সাথে আরো যে ইমানের ছয়টি মোট রোকন আছে এ সম্পর্কে গত সপ্তাহে संक्षेप आलोचना बिल्ला हम प्रथम स्तम्भ रुकन आल्लम स्थापन प्रथम खुटी आल्लामान चार दिक आदर अस्तित्व विश्वास आता विश्वास नस्तिक अस्वीकार कर प्रथम विषय ममिन आल्लाश्वास मुस्लिम ममिन हर जथेष नई तीन दुई नम्बर तहिद रब आल्ला रबुल आलमी मालिक रब पालन करता सबकि मालिक आल्लाब आलम आल्ला সমস্ত কাজে এক ও একক তার কাজে কোন শরিক নেই তার কাজে কোন শরিক নেই আল্লাহবুল আলমিনের কাজ আপনি একজন মুসলিম হিসেবে জানেন আল্লাহর কাজ আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা তাই না খালক সৃষ্টি করে কেউ শরিক নেই আল্লাহর কাজ হচ্ছে রেজিক দেওয়া রেজিক দেওয়াই কেউ শরিক নেই আল্লাহর কাজ হচ্ছে হায়াত হ্যাঁ এবং মতদান করা এতে কেউ শরিক নেই আল্লাহ ছাড়া কেউ আপনার হায়াত বাড়াইতেও পারে না আবার কেউ মারতেও পারে না এইভাবে আল্লাহ রব আলমিনের সমস্ত কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা হচ্ছে তহিদ রবাদ দ্বিতীয় বিষয় তৃতীয় হচ্ছে আল্লাহ রবীন্দ্রের আল্লাহ রীতে একক বান্দাকে সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে তার এবাদতের জন্য সমস্ত এবাদত একমাত্র হবে কার জন্য আল্লাহর জন্য এটা হচ্ছে তৃতীয় বিষয় তৌহিদে অলুহিয়া বা তৌহিদুল এবাদা চতুর্থ বিষয় আল্লাহর প্রতি ইমানের তা হচ্ছে তৌহিদুল আসমা ওসিফাত আল্লাহর নাম এবং গোনা বলি ওইভাবে বিশ্বাস করা যেইভাবে মহান আল্লাহ বলেছেন যেইভাবে বলেছেন। এই বিষয়টি থেকে শুরু করেছেন এখন ইমান বিল্লাহ অমিনাল ইমান বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাসের বা ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে এই তৌহিদুল আসমা সিফাত আল্লাহর নাম এবং গণাবলীর ক্ষেত্রে তার তৌহদ প্রতিষ্ঠা করা সেটা কেমন ভাবে বলছেন তার পদ্ধতিটা আল ইমান মহান আল্লাহ তার গ্রন্থে যেই গণগুলি তার জন্য বর্ণনা করেছেন সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা আল ইমান বিশ্বাস করা ইমান নিয়ে আসা বেমা ওয়াসাফা বেহি নফসু ওই সমস্ত বিষয়গুলির ওপর যা দিয়ে নিজেকে মহান আল্লাহ ভূষিত করেছেন যেই গুণগুলি আল্লাহ নিজের ক্ষেত্রে বর্ণনা করেছেন তার কিতাব যে গুণগুলি বলেছেন এছাড়াও আরো অনেক গুণ রয়েছে গুণাবলী রয়েছে যেগুলি রসুর উল্লাহ সাল্লা বর্ণনা করেছেন তাঁর হাদিসে সেগুলিও বিশ্বাস করতে হবে এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমানের একটা দিক অর্থাৎ হিগুল আসমায় সেের দিক ওয়াসাফাহসুল মোহাম্মদুল সাল্লাহাম এই জন্য বলছেন এবং তার তাঁর রসুল মোহাম্মদ আল্লাহ রবুল্লা আলমিনের যে গুণাবলী বর্ণনা করেছেন সেগুলি বিশ্বাস করা আল্লাহ যে গুণের নিজের ক্ষেত্রে বলেছেন যে আমি এই রকম আমি এই রকম আমি এই আমি এইগুলি আমার গুণ সেগুলি বিশ্বাস করা এবং আল্লাহ সম্পর্কে যেহেতু আল্লাহর পরে সবচেয়ে বেশি জানেন রসুল্লাম কারণ তার কাছে ওহি হয় आल्ला सम्पर् रसर उल्ला से, भिश्चास भिश्चास से गुली जानों करे जो विश्वास ना विश्वास विश्वास करते गई शब्द शब्द अर्थगुली गुण वाचक शब्दगुली आल्ला क्षेत्र रही अर्थे शब्दे विकृति घटबे তাহারিফ বা বিকৃতি কাকে বলা হয় সংজ্ঞাগুলি সংক্ষেপ বলবো সেটা চলবে না আল্লাহ যেভাবে আরবিতে বিনয় অস্বীকৃতিতে অথবা তা আতিল মানে হচ্ছে কোনো কিছু নিষ্ক্রিয় করে দেওয়া আল্লাহ রব্লা গুনগুলিকে নিষ্ক্রিয় মনে করবেন না সেগুলির প্রত্যেকটি এমন ভাবে বিশ্বাস করতে হবে তার একটা অর্থ আছে এবং আর অর্থ জানা আছে অর্থ জানা আছে অর্থ না না না আর সহীক এবং তিন নম্বর হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণাবলীর ধরন আপনি নির্ণয় করবেন না তাকিফ কাইফা থেকে কাইফা মানে কি কেফা মানে কি কেমন কেফা হালুক মানে কি তোমার অবস্থা কেমন হ্যাঁ কেফা আনতা তুমি কেমন আছো এই যে তুমি কেমন আছো এই কেমন কথা বলা চলবে না নাম গোনা আল্লাহাবলির ক্ষেত্রে আল্লাহর দয়া তো দয়া কেমন ঠিক আছে আল্লাহ রব আলমিনের সত্তাগত গুণ হচ্ছে আল্লাহর হাত আছে আল্লাহর হাত তো কেমন এইটা চলবে না মেন গাই রে তা কি বিকৃতিও চলবে না বিকৃতি হচ্ছে হাত মানে হাত কুদরতি হাত রূপ রূপকর্থে এটা হচ্ছে বিকৃতি আর তাতিল হচ্ছে অস্বীকার করে হাত নেই শব্দ আছে ঠিক আছে কোরআনে আছে তারপর বিয়া দেহিল মূলক কিন্তু সেটা অস্বীকার নিষ্ক্রিয় করে দাও সেটাকে এটাও না তাহলে আল্লাহর ইয়াদ দিয়ে উদাহরণ দিলাম দেখি হাত আছে কিন্তু কেমন निर्णय जिज्ञासा कम जिज्ञस करा तुलना चलबा हाथ आगे दो अस्वीकार अर्थ विकृति घटा एक रकम अस्वीर निष्क्रियता अस्वीरफ आम स्वीकार करते चायर चायसिल्लास्तर मत क्यों हम तमसिल हाथ मत एरक तमसिल कराम जेम अस्वीकार कर हराम अर्थर विकृति घटाना हराम তার ধরন নির্ণয় করা হারাম তেমনি তাকে কোনো কিছুর সাথে বা তার গণকে কোন কিছুর সাথে তুলনা করা হারাম আপনার মা দয়া করে বাপ দয়া করে তাই না ছেলে মেয়েদের উপর বাপ মা দয়া করে আল্লাহ রাহিম তাই না কেউ যদি বা আল্লাহর দয়াটা বাপমার দয়ার মত এটা হলো তেমন সিল তুলনা করা হারাম জি বাংলাতে কি বললাম বিকৃতি হটানো আর সেটা রদবদল করে দেওয়া বদলিয়ে দেওয়া এ অর্থ হয় ও এমাল আনোয়াজ যে অবস্থায় রয়েছে সেখান থেকে কোনো দিকে ঝুঁকিয়ে দেওয়া এদিক ওদিক ঝুঁকিয়ে দেওয়া হাত মানে কি ছিল হাত মানে কি বুঝি আমরা এদিন মানে হাত বুঝি হাত মানে কিন্তু তাহলে অন্যদিকে ঝুঁকিয়ে দিলেন হ্যাঁ ওর অর্থকে পরিবর্তন করে দিলেন এটা হচ্ছে বিকৃতি আর বেঁচে এনহারাফা এনহারাফা গাড়ি চালাতে চালাতে গাড়ি কাঁথিয়ে গেল এদিক সেদিক কাঁথিয়ে রাস্তা থেকে নেমে গেল এটাকে একটা হচ্ছে আর একটা মানবী তাহরিফুল শব্দের বিকৃতি ঘটানো আমি তফসিল করতে গিয়ে অনেক সময় বলি ইয়াহুদিরা দুই রকমেরই বিকৃতি ঘটিয়েছে তাদের কিতাবি ইহুদি খ্রিস্টানরা তওরা ইঞ্জিলে शब्द घटी शब्द के अन्कम कर उच्चारण कर लिखे जाते जासलिम जरूरत शब्द ती करत कर शब्दी बेहिहा रेहा একটা শব্দকে তার আপন স্থান থেকে অন্যদিকে শব্দ বাড়িয়ে দিয়ে অথবা কমিয়ে দিয়ে অথবা একটা হরকত পরিবর্তন করে দিয়ে একটা জের জারে পরিবর্তন করলে অর্থ পাল্টে যায় শব্দ পাল্টে যায় তখন এরকম করে দিয়ে জামুয়ান গোমরা লোকেরা বলছে এটা উদাহরণ দিচ্ছে কোরআন থেকে সুহারা আট নম্বর পাঁচ এখানে আছে আল্লাহ সমন্নত আর কথা রয়েছে আর রহমান ও রহমান আর ইস্তা শব্দ আছে ইস্তাতে রয়েছে হামজা ওয়াসল তারপর সিন তা তাই না ওরপরে খাড়া আলিফ আছে বা আলিফ খাড়া আলিফ আছে অর্থ করতে গিয়ে কি করলো লামের অর্থ বাড়িয়ে দিল অর্থ কি হয়ে অর্থ পাল্টে গেল কিন্তু ইস্তাহা মানে সমন্বত আর মানে দখল করা ইস্ত মানে হচ্ছে दखल क्षमता आयत्सा दखले आसा जेम नजा हईल अमुक राजा सिंहसने बस सिंहसने बस बसा बुझाई की बुझाए क्षमता दखले आयत् आसते पे तो भाव अर्थ कर रहमान आरोसे समुन्नत बोलेना दिक बोला जो स्तलार अर्थ हो क्षमत नहीं आसबें उल्ट अर्थ तरह হ্যাঁ এই ছয় দিন আসমান ছয় দিন আসমান জমিন সৃষ্টি করলেন তারপরে আরো সে আল্লাহ বলছেন আসমান সৃষ্টির আগে তাহলে ক্ষমতা আল্লাহ ছিল না ঠিক না যেমন রাজা আজকে সিংহাসনে বসেছে গত দিনে সে ক্ষমতায় ছিল না তার হাতে ক্ষমতায় ছিল না কুফুরি হবে না হবে না হ্যাঁ বিদ্যার্থীদের এই কুফুরি গুলো এই আসমাসে ফাতে অর্থের বিকৃতি ঘটার দিকে চলে আসে অনেকে মনে করে আল্লাহ বিশ্বাস করেছে আল্লাহর হাত আল্লাহর মত মানুষের হাত মানুষের মতো বানর হাত বানর হতো সৃষ্টিটা মিল নেই সৃষ্টির মানস সৃষ্টি আর বানর সৃষ্টি দুই হাত কি এক হ্যাঁ এক এক সৃষ্টির হাত এক রকমের কালিমা বাড়িয়ে দিয়ে শব্দের বিকৃতি কেমন করে ঘটে কোরআনে সুরে আছে ওয়াজা আরবা তোমার রব আসবেন কে আমতের দিনে ওয়াজা আরব মালাকো আচ্ছা সুরেফাজ হ্যাঁ সারিবদ্ধ ভাবে আসবে আল্লাহ বিচারের জন্য বিচার হিসাব নেওয়ার জন্য আল্লাহর কি আসবে এখানে আল্লাহ নির্দেশ আসবে যা আমরো রব্বে আমর বাড়ি দিল এটা শব্দ বাড়ি দিল এইরকমই মেলা উদাহরণ রয়েছে তাদের বিকৃতির আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন নাই সি মুসলিম হাদিস প্রতিদিনের অংশে আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর দিক বলা যাবে না আল্লাহ নামা উঠাই সব বলা যাবে না কি বলতে হবে আল্লাহর নেমে আসে আল্লাহর রহমত সব নেমে আসে সব নেমে আসে তো প্রথম আকাশে কেন হ্যাঁ সেই اللہ সেই مرم تھے অর্থ کے এতা অন্য শ যেমন বলছে। রহমতের ক্ষেত্রে আল্লাহ একটা গুণ হচ্ছে রহমতের গুণটা পাওয়া গেল আল্লাহর মধ্যে কিসের গুণ রয়েছে দয়ার গুণ আছে রহমত মানে দয়া করুণার গুণ আছে আল্লাহ মায়া করেন আল্লাহ দয়া করেন আল্লাহ করুণা করেন এই গুণটা আল্লাহ বলছে রহমত रहमत करा, माया करा। तो दुर भावी के कुरार्भ प्राधान्य दीदाई पड़े क्या ब्रेन गुरान हादी बद मान जो कारोर दया नरम हो जाए, जाए। शक्त छ নরম হয়ে তার মধ্যে একটা দুর্বলতা চলে আসে আসেনা জানা না জন্য আমাদের বাংলা বলা অমুক ব্যক্তি অমুকের ক্ষেত্রে খুব দুর্বল দুর্বল মানে কি খুব মায়া করে যার ফলে এই দুর্বল শব্দটি ব্যবহার করা বলছে আল্লাহর ক্ষেত্রে যে দুর্বলতা চলে আসবে দুর্বলতা থেকে বাঁচানোর জন্য রহমতের মানে কি হচ্ছে দেখের কিরকম বিকৃতি আল্লাহর রহমত না আল্লাহর রহমত মানে আল্লাহর পুরস্কার দেওয়ার ইচ্ছা এরাদাতাম মানুষ যখন দয়া করে মায়া করে তখন কি করে তাকে উপর ঢোকন দেয় বকশিস দেয় হ্যাঁ যা পারে তাই দেয় তাই না সুখী করার চেষ্টা করে বলছে ওটা উদ্দেশ্য আসলে আল্লাহর রহমত না রহমত মানে হচ্ছে আল্লাহ পুরস্কৃত করতে যে ইচ্ছা করেন বান্দাকে ওইটা হচ্ছে আল্লাহর রহমত কিভাবে অর্থের বিকৃতি ঘটাইল এরকম আল্লাহর গজব রহমতের বিপরীত হচ্ছে রহমত মানে মায়া দয়া করা আর গজব মানে হচ্ছে ক্রোধ রাগ করা বলছে না আল্লাহ রাগ বলা যাবে আশারি মাতুরিদি এরা বলছে আল্লাহ বলা যেমন জানার কর্ম যারা না আমল করল না তারা হচ্ছে গজব তাই না গজব মানে ক্রোধ রাগ নয় ওইটা নেওয়া যাবে না এই আশারি মাতুরিদি মৌতা জেলায় এই গুমরা গজব মানে কি কেন নেওয়া যাবে না যুক্তি দেখেন গুমরা হয়েছে যুক্তি কি যদি গজব বলি যখন মানুষ রাগান্বিত হয় তখন ব্যালেন্স ঠিক থাকে না থাকে কাঁপতে লাগে হ্যাঁ কি বলতে কি বলে ফেলে হ্যাঁ না বলছে এটা তো চলবে তো আল্লাহর ক্ষেত্রে আল্লাহকে পবিত্র করতে হবে আল্লাহকে এই দুর্বলতা থেকে কি করতে হবে মুক্ত করতে গিয়ে কোরআন বাহাদিস করেছে এক গর্ত থেকে বাঁচতে গিয়ে আসলে সেটা গর্ত ছিল না তাদের ধারণা ভ্রান্ত ধারণা গর্ত ছিল আর এক বড় করতে গিয়ে কুফরীতে লিপ্ত হয়েছে অস্বীকার করেছে তো আল্লাহর গজব তারা মানে না আল্লাহর গজব মানে কি গজব হইলে কি হয় রাগ হলে রাগ হলে শাস্তি দেয় রাগ হলে কি করে পানিশমেন্ট করে বলছে রাগ মানে এখানে আল্লাহ পানিশমেন্ট করা শাস্তি দেওয়া তাই বলছেন যে ওয়াই না গজবের অর্থ তাদের কাছে নেওয়া ইচ্ছা করা। আল্লাহর গজব হয়েছে তার মানে আল্লাহ করেছেন আল্লাহর গজব কে অস্বীকার হ্যাঁ আল্লাহর রহমত কে অস্বীকার এই শব্দের অর্থগুলিকে অস্বীকার এইভাবে গোমরা হয়েছে এরা তাতিল কাকে বলে তাঁতের লোগাতান তার শাব্দিক অর্থ হচ্ছে আল এখলা মানে শূন্য করে দেওয়া এই জন্য নিষ্ক্রিয় বললাম এই জন্য ছুটির দিনকে আরবি বলা হয় আরবি জানেন কিছু আরবি শূন্য থাকা বা কাজকর্ম থেকে শূন্য কাজকর্ম নেই ছাত্রদের কাজ নেই টিচারের কাজ নেই যে থাকা স্কুল শূন্য আর যারা স্কুলের ছাত্র বা শিক্ষক তারাও তো এই আল্লাহর গনগলিকে অস্বীকার করা নিষ্ক্রিয় করে দেওয়া শব্দগুলি আসছে কিন্তু শব্দের অর্থ নেই তিনি রহমান রহমত না বলবো না রহমত বললে দুর্বলতা চলে আসে তাহারিফ আর তাঁতিল মাঝে পার্থক্য হচ্ছে অস্বীকার করে যেটা স্পষ্ট অর্থ আর একটা অর্থ দেওয়া দেওয়াটা অর্থ দেওয়া একবার অস্বীকার করল না আর তাতিল হচ্ছে সঠিক অর্থকে অস্বীকার করা কিন্তু তার জায়গায় অন্য কোনো দূরের অর্থ না দেওয়া নিষ্ক্রিয়তা আর কি শব্দ আছে কিন্তু অর্থ নেই যেমন একটা দল এই আল্লাহাবি সম্পর্কে তারা বলা হয় মানে সব আরবিয়ান বলবে যে মানে জানি না অজুন মানে জানি না বা সামান্য কি মাদাসে বলছে মানে বুঝিনা চেহারা আর ইয়াদ মানে হাত বুঝি না আইন মানে চোখ এগুলো বুঝি না বলছেন না আমরা জানি না এই মর্মে ইমাম মালিক রহমত উল্লা একটি উক্তি প্রসিদ্ধ আছে ইমাম মালিক রহমতুল্লা কে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ রব আল আরও সে সমুন্নত করানা আছে সাত আট জায়গায় কোরআনে ইসুম্বস্তাল আর আছে। তো এই ইসতে আল্লাহ আরো সে আছেন আছেন তো কেমন জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেছিলেন আল মালুমুন আল্লাহ আরো সে সমুন্নত এটা সকলের জানা কোরানে আছে জানি ওয়াল কেফ মজহলুন কিন্তু তার ধরন হচ্ছে অজ্ঞাত অজানা মজহুল মানে অজানা তালে কি অস্বীকার করবেন ইমানবে বিশ্বাস করা হচ্ছে বেদাত মানে এটা সাহাবাহিকদের তরিকা নয় তাব তরিকা নয় এটা পরবর্তীতে ঘুমরা লোকদের তরিকা তমসিল মানে হচ্ছে তসবিহ তুলনা করা তাদের পোষণ করা কিরকম যেমন কেউ বলে আল্লাহর আল্লাহ রব আলমিনের গুণাবলী ছাড়া বিশ্বাস করতে হবে যা আল্লাহ বলেছেন অথবা তারা সুসার বলেছেন মিনগাইরে তাহরিফিন বিকৃত নয় অর্থের আর তাতিল অস্বীকৃতিও নয় তা কি ধরন করার চেষ্টা চেষ্টা এটাও নয় আর কিছুর সাথে তুলনা করাও নয় এইভাবে সুবাহা যে আল্লাহ সুবহান তাঁর মতো কোন কিছুই নয় তার মতো কোন কিছুই নয় আর কেউ না কোনো কিছুই মধ্যে কেউ ব্যক্তিও আছে বস্তুই যখন চলে আসলো তো ব্যক্তি হতে সামিল কোনো কিছু না কোনো কেউ না তবে অসামীবাসীর তিনি সবকিছু শোনেন সর্বশ্রোতা আলবাসীর সর্বদ্রস্টা সবকিছু দেখেন এই আয়াকে দুটো দিক বলা হয়েছে আয়াত তরজমা শুধু পড়া হবে না আপনাকে একটু বুঝতে হবে একটা হচ্ছে না একটা হচ্ছে হা ন ক্ষেত্রে আল্লাহ কি বলছেন আল্লা মতো কোন কিছু আছে না নেই নেই এটা হচ্ছে নেগেটিভ আল্লাহর মতো কোনো কিছু নেই কেউ নেই না ফেরেস্তা না জিন না মানুষ না নভি না রসুল না ওলি না গোস না কতু আল্লাহর মতো কেউ নেই কোনো কিছু নেই না নামের ক্ষেত্রে না গুনের ক্ষেত্রে না রুব ক্ষেত্রে না অলহিয়াতের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে নাই এটা না হয়ে গেল তাহলে নেতিবাচক বিশ্বাস করতে হবে কেউ যেন এই ভুল না আল্লাহর মতো যখন কোনো কিছু নেই আমরা তো শুনি সুতরাং আমরা তো দেখি তো আল্লাহ দেখে না হ্যাঁ আমরা কথা বলি সুতরাং আল্লাহ কথা বলে না এইরকম যেন গুমরাহী আবার না চলে চলাস বলছেন না ওইটা আবার ভাবিও না যে তার মতো কোনো কিছু নেই মানে या करना करतीवाचक सिफात गुंदर सुंदर गुणगुली मध्य भलो भलो ग आल्ला देवा আল্লাহ রব্দুল্লা আলমিনের জন্য সমস্ত ভালো গুনগুলি আছে মনে রাখবেন এই কথা কি বলবেন যেই গুণগুলি সৃষ্টির ক্ষেত্রে ভালো মনে করা হয় সেই গুণগুলি পূর্ণমাত্রায় মহান আল্লাহর ভিতরে রয়েছে যেগুলিকে কি মনে করা হয় পূর্ণতা মনে করা হয় আপনার মধ্যে যদি এই গুণটা থাকে না আপনি ভালো মানুষ একজন আপনি বীরপুরুষ একজন আপনি শক্তিশালী ইত্যাদি শক্তিশালী হল না তো হচ্ছেন কি কউই কউইল আজিজ জিহা হ্যাঁ এই রকম যে কোন গুণের ক্ষেত্রে যেগুলি ভালো গুণ সৃষ্টির ক্ষেত্রে হইতে পারে সেই গুণগুলি পূর্ণ মাত্রায় আল্লাহ রয়েছে তাই বলছেন ঈশ্বর আশোর আয়াত নম্বর এগারো এই আয়াতটি আসমা সিফাত আল্লাহর নাম গুনাবলির ক্ষেত্রে একেবারে চূড়ান্ত ফেসালা আল্লাহর গুনকে অস্বীকার করবে না বরং স্বীকার করবে যেগুলি কোরআন রয়েছে যেমন দিয়ে বুঝানো হয়ে গেছে আর আল্লাহর গুন আছে বলে আল্লাহকে তার সৃষ্টির সাথে আবার তুলনাও করবে না লেসা কামিজলেহি সেই এটা হচ্ছে এই আয়াত হচ্ছে মাপকাঠি মিজান দাড়ি পাল্লা জামাত ওই সমস্ত গুণকে অস্বীকার করে না বা না করে না করে না করে না যেগুলি আল্লাহ রব্দ তার ক্ষেত্রে বর্ণনা করেছে তার জাতের ক্ষেত্রে আর কোন গুণকে বা শব্দ বাক্যকে আপন স্থান থেকে বিকৃত করে না ब्धर से दलिस रूपकर्थे सी उक्ति रूपक अर्थे मानल अर्थे नई मजाज मजाज मान रूपकर्थ এরকম বলেছেন বলেনি তাহলে আর এই অধিকার কোথায় কোথায় সোনাত আল্লাহ নাম আর আল্লাহ আয়াত সম্পর্কে তারা বক্রপথ অবলম্বন করেন এলহাদ না। এলহাদ মানে মাকা করা বক্রপথ অবলম্বন তারা না। এলহাদ কয়েক রকমের আছে পাঁচ প্রকার নাম এবং গুণাবলীর ধরন নির্ণয় করে না ওয়ালা ইমাদহি এবং তার আল্লাহর গুনাবলীর কে কোন কিছুর সাথে তুলনা করে না সেফাতে তার সৃষ্টির গুনাবলীর সাথে ওয়ালাই হম সেলুন সিফাতহি আল্লাহর গুণাবলী কে তারা তুলনা করেন তার সৃষ্টির গুণের সাথে সাথে আল্লাহর দেখা মানুষের দেখার মতো বলা যাবে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে এল্েন এল্হাদ মানে কি কোরআনে ক্যারমে দুটো আয়াতে এলহাদ থেকে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে আল্লাহ নাম এবং গুনাবলিতে এলহাদ হচ্ছে কয়েক আন বলছেন আন প্রথম এলহাদ হচ্ছে এগুলি অনেকে করে থাকে কিছু কাফেররা করে কিছু মুসলিমরাও করে প্রথম এলাহাদ হচ্ছে পথ অবলম্বন করা আল্লাহর নাম গোনা গোনাবলির ক্ষেত্রে নাম থেকে কোন একটা শব্দ বের করে নিয়ে কি করা কোন দেব দেবীর নাম রাখা কোন দেব দেবীর নাম রাখা বা কোনো অলির নাম রাখা যে অলির পূজা করা হচ্ছে যেমন আরব মুশ্রিকা তাদের একটা দেবতা ছিল লাত লাত দেবতা না লাতা এই নাম কেন কেউ কে মানে হচ্ছে সানা আর সে হাজিদের বড় সেবা করত খুব নেক শতলোক ছিল প্রাচীন যুগে হাজিদের জন্য ছাতু ঘোল করে ওই মেনা আরাফা মুজালি ফাই এই হজের মৌসুমে পান করে তো যেমন আজকাল ফিরি জুস পাওয়া যায় ওটা তো আর ওই যুগ ছিল না তখন ওই ছাতু হ্যাঁ খাবার দিত পানি দিতমত করত ও যখন মারা লোকের পূজা শুরু হয়ে গেল ভালো মানুষদের যাদেরকে ভালো মনে করা হয়েছে ওদের সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে ওদের পূজা শুরু হয়েছে হয় করে পূজা শুরু হয়েছে যেমন হিন্দুরা অথবা মক্কা মুসলিকরা আর না হলে দিয়ে কবরে শুয়ে দিয়ে পূজা শুরু যেমন এই কবর মাজার পূজার হচ্ছে এলাহার স্ত্রী লিঙ্গ কাকে বলে সত্যিকার এলা কে এলাহ আল্লাহ এলাহন মানে উপাস সত্য এলা কে আল্লাহ এলাহন মোজাক্কর আর ওরা से स्त्री लिंग बेर आल्लाब्ध लिंग नहीं उजरा शब्दी उजदा तर एक देवी छो उ देवी छाइ उजा शब्द আল্লাহর নাম হচ্ছে আজিজ আল্লাহ হচ্ছে আজিজ আর এ দেবী হচ্ছে আল্লাহ নাম হচ্ছে আল মান্নান হ্যাঁ মান্নান থেকে মানাত মানাতের পূজা করত তা এগুলো হচ্ছে এলহাত দ্বিতীয় রকম এলহাত বলছে তসমিয়া তহু সুভা নহু অতাল বেমা কোবে আল্লাহর এমন নাম করন করা যেই নাম আল্লাহযোগী নয় আল্লাহ নয় আল্লাহর নাম ভগবান রাখা ঈশ্বর বলা হ্যাঁ গড বলা এগুলি এগুলি হচ্ছে এলহাত অন্য কিছু দিয়ে বুঝিয়েছেন আমি এইসব নাম দিয়ে বুঝলাম তিন খোদা তিন এলাসী তারা তিন উপাসম এই রকম যারা দার্শনিক দার্শনিক হয়েছে তারা আল্লাহকে বলেছে কিন্তু দার্শনিকদের কাছে গ্রিক যারা দার্শনিক ছিল তার আল্লাহকে মুজিব বলতো আল্লা তান মানে ইল্লা মানে হচ্ছে উপায় যদিও এটাকে টেনে টেনে অনেকে চেষ্টা করেছে কিন্তু উদাহরণ দেওয়া যেতে পারে কোরআন হাতি কোথাও খোদা আছে নাকি পার্সিয়ানরা তৈরি করেছে তাও হয়তো সেই অগ্নি পূজার যুগেও হইতে পারে মজুষরা করেছে তারপরে মুসলিমদের মাঝে এসে সেটা উর্দুতে গেছে উর্দু থেকে হ্যাঁ বাঙালিদের কাছে গিয়েছে বাংলাতেও খোদা খোদা খোদা যারা এটাকে জাহেজ করার চেষ্টা করে তারা বলে খোদা ওই যে আল্লাহ নিরানব্বইটি নাম আছে ওর কোন একটা নামের অর্থ তো বলেন কোনটা অর্থ আল্লাহ মানে তো খোদা নাই আল্লাহ মানে হচ্ছে মহাভূত সত্য উপাস্য র মানে খোদা রব মানে পালন কর্তা যিনি প্রতি পালন করেন রাজদাক মানে খোদান মানে উপজীবীকে দান করেন তাই না তো থেকেও হোক থাকা উচিত যেমন আপনি ভগবান ঈশ্বর থেকে বাঁচছেন আপনি পরমেশ্বর এই বলছেন না তেমনই আপনি বাঁচেন এর থেকে এইরকমই হিন্দুদের কথা উপরওয়ালা দেখা থেকে উপরওয়ালা বলে মানে ওদের সাথে তাল মিলিয়ে ওদের মতো ভাষা ইউজ করে উপর মুসলিম নাম বলেন আর তৃতীয় প্রকার এলফ সুবান আল্লাহ রব আলিনের জন্য এমন গুণ টুটি মনে করা হয় এখন আপনাদের কাউকে যদি বলা হয় ফকির মানহানি হবে না হবে না আসলে থাকেন তবুও আপনাকে শুনতে খারাপ লাগে ফকির শব্দটা তাই না জি জি চিন্তা করেন ইয়াহুদীরা কি করেছিল ইয়াহুদিদের এটা এলাক যেমন আল্লাহ কোরআন এখানে তাদের কথা বলছে তারা কি বলেছিল ইন্নল্লাহ ফকিরুন আল্লাহ হচ্ছে দরিদ্র ফকির আর আমরা হচ্ছি ধনী কারণ খেতে পাইনা সেজন্য কেন মানে আল্লাহর নাই দিতেন দেয় দিল আল্লাহকে ফকির মানি আল্লাহ বলছেন যে তার তাই দিম তাদের হাত ধ্বংস হোক छमान जमीन आर माकिब सृष्टि कर लो दिन दिन पर রবিবার থেকে নিয়ে শুক্রবারে শেষ করলেন আদম আলা সৃষ্টি করলেন শুক্রবারে শনিবারে তাই না কিছু নেই নেই আল্লাহ কলাম তো হে পড়লেন সুতরাং তিনি বিশ্রাম নিলেন শনিবারেলা আল্লাহ বিশ্রাম করলেন এটা বিশ্রামের দিন এই জন্য ইহুদিয়দের বিশ্রাম হচ্ছে বিশ্রামের দিন হচ্ছে শনিবার আর খ্রিস্টানদের রবিবার সারা পৃথিবীতে ছুটি শনিবার রবিবার এমনকি মুসলিম দেশ শনিবার ছুটি আশ্চর্য আক্ষেপের কথা চতুর্থ রকমের এলহাদ হচ্ছে যাহা তো মানি হা ও কোন শব্দের আল্লাহর গুণ যেগুলো গুণ বাচক শব্দ রয়েছে গুণের অর্থ অস্বীকার করা বা তার আসল মর্মকে অস্বীকার করা হাকিকেতকে অস্বীকার করা যেমন জাহমিয়া গমরা ফিরকার আলফা মোজার রাদা লাদা মানুষে ফাঁকতে আল্লাহর গুনাবলির ক্ষেত্রে সবচেয়ে তারা বলছে আল্লা নাম যে রহমান রাহিমালাম এগুলি শুধু শব্দ এগুলির কোন অর্থ নেই কোন অর্থ নেই বলছেন যে আলফাজ মজার রাদা অর্থ শূন্য শব্দ আলফাজ মজার রাদা মানে হচ্ছে অর্থ শূন্য শব্দ লিফাতিন এগুলির কোনো গুণ নাই রহমান থেকে বলবে রহমত এলো হ্যাঁ প্রমাণ করেন যে আল্লাহ শুনেন ওরা মানে আল্লাহ শোনা না নাম মানে কোরআনে আছে যে সামি কিন্তু আল্লাহ শুনেন এটা মানে না জাহামিয়ারা আলবাসির বাসির মানে যিনি সবকিছু দেখেন আল্লাহ না আল্লা চিরঞ্জীবী আল্হাই তার গুণ তার জীবন প্রমাণ করেন হায়াত নেই আল্লাহর হায়াত বলা যাবে না জাহামিয়ারের কাছে আশা এরা এরা সাতটা গুণ অস্বীকার করেনি বাকিকে অস্বীকার করেছে আল্লাহর গনকে তার সৃষ্টির গুণের সাথে তুলনা করা যেমন কেউ যদি বলে যে আল্লাহর হাত ইয়াদ হু আল্লাহর হাত আমার হাতের মতই এটা হচ্ছে এলহাদ একশো আশি তাহলে আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তাকে ডাকো জায়দি আসমাহি যারা তার নামে বক্রপথ অবলম্বন করে তাদেরকে ছেড়ে দাও সৈজ যাও না মা যা কিছু তারা করেছে বা করে তার শীঘ্রই তাদেরকে প্রতিদান দেওয়া হবে একেল হেদনাফি আয়াত না যারা আমার আয়াত সম্পর্কে বিধানাবলি সম্পর্কে আয়াতের মধ্যে সিফাতো আছে গুন নাম গনাবলি যারা বক্রুপথ অবলম্বন করে লাই ফাই না আমার থেকে তারা গোপন থাকতে পারেনা আমি তাদেরকে জানি এবং তাদেরকে শাস্তি দেব তারপরে বলছেন লেখকান সম্পর্কে একটু আগে বললেন শেখ জামাত আল্লাহ গুনগুলির ধরন নির্ণয় করে না गुणा करा तुलना क्या समाना तुलना जाना थकबे कम कत निर्णय करते जाब्ज नहीं सब शुद्ध शब्द जाना शब्द अर्थ जाना ছেলে আল্লাহ সুবাহি আহ কারণ আল্লাহ নজির নেই নজির নজির শব্দ কিন্তু আরবি শব্দ হচ্ছে আরবি শব্দ আল্লাহর কোন নজির নেই এমন কোন নজির নেই যে আল্লাহর নাম দেওয়া যেতে পারে তাকে আল্লাহর গুণ দেওয়া যেতে পারে তাকে এরকম নেই ওলা কফু আল্লাহ আল্লাহর কোন সমকক্ষ বা সমতুল্য নেই সৃষ্টি করেছেন কেউ তোমাকে সৃষ্টি করতে পারেন আল্লাহ সুহান হওয়া তাল্লা সৃষ্টির সাথে আল্লাহকে প্রয়াস করা যায় না মানে যুক্তি দিয়ে আপনি তুলনা করবেন আল্লাহ আল্লা সাথে কোনো কিছুকে এটা করা যায় না কেন মহান আল্লাহ তার সম্পর্কে এবং তার সমস্ত সৃষ্টি সম্পর্কে যত কিছু রয়েছে সবচেয়ে আল্লাহ হচ্ছেন সবচেয়ে মহা জ্ঞানী ও আসদা ককিল এবং কথার দিক থেকে আল্লাহ সবচেয়ে বেশি সত্যবাদী ও আহসানু ও হাদিস আমিন খালকে তাঁর সৃষ্টির চাইতে তার সর্বোত্তম বাণী কথা রয়েছে সুতরাং তিনি যা বলেছেন তা বিশ্বাস করতে হবে তারপরে তার সম্পর্কে কারা বেশি জানে আমা এবং রসুলগণ বলছে তোমার রসুল ও সাদে কুনা মোসাদ্দু মোসাদ্দা কুনা অতপার তার রসুলগণ আদাম আলী সালাম নবী থেকে শুরু করে নালাম্মু সমস্ত নবী রসুলগণ যারা সাদে কোন সত্য কথা বলেছেন সত্যবাদী মোসাদ যাদের সত্যায়ন করা যা কিছু বলেছেন তার সত্যায়ন করা হয়েছে তাদের মহান আল্লাহ সত্যায়ন করেছেন জি ওহির মাধ্যমে তারা সবচেয়ে বেশি জানেন সুতরাং আম্বিয়া রসুলগণ যা বলেছেন আল্লাহ সম্পর্কে তা আমরা বলব বেখলাফিল আলি হিমাল এর বিপরীত হচ্ছে ওইসব লোকেরা যারা আল্লাহ সম্পর্কে যা জানে না তা বলে না যুক্তি ভিত্তিক বিপরীত যারা আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে না জেনে কথা ইয়া বেলা আল আল্লাহ ফজল বলছেন না জেনে কথা বলে ফির শরিয়তের ব্যাপারে আজকাল ফতুয়ার এই যে ইন্টারনেট এর ফটোয়ার যুগে না জানে দলিল না সম্পর্কে এবং মুরব্বীরা বিকৃত করেছে বিকৃতই করে অস্বীকার করলে অস্বীকার বলবে মোজার জনৌনহীন বরং তাদের শুধু শুধু ধারণা কথা বলে এবং অথা তাদের খেয়াল খুশি কথা বলে एकश टी मिथ्याल श्वास जीन शैतान शैतान पीर बर्ण देझा कबीरजे अथवा गणक दे के ज्योतिषी कने कने देर ए रकमारे जित मरव एक सत्य हल और एक मिथ्यादादी सब विशेष এভাবে বহু লোক পথভ হয়ে যাচ্ছে আরো এইরকম অনেকে ছিল মোসাইলামা কাজা আস আনাসী এদের কাছে শয়তান আসতো এইরকমই আজকালকার জামানের দেওয়ানবাগি এদের কাছে শয়তান আসে শৈতান আসে জিন শৈতান আসে এদের কাছে এবং এই পথে যে নামে তার কাছে শুধু বলে যে আমি জিন এসছি তোর কাছে তো মানবেন কিন্তু আপনাকে গুমরা করার জন্য কি করবে আমাকে আল্লাহ পাঠিয়েছি তোমার কাছে ওহি করার জন্য আপনি তো ফুলেই মোটা হয়ে গেলেন আর এমন রূপ ধরে আসলে আমি তোর কাছে ওহিন আমি ডাইরেক্ট আল্লাহ কথা বলতে এসছি দেওয়ান বাগি হ্যাঁ জি হ্যাঁ আল্লাহ সাথে কথা বলে এইভাবে শয়তানরা এই সব কথাবার্তা জনগণকে বলে থাকে শৈতান এদেরকে নিয়ে খেলা করে যারা এই পরান সন্না রাস্তা থেকে সেরাতে মোস্তাকিম থেকে সরে যাবে আপনি আমি হইলেও শৈতান আসা শুরু করে দিব বিভিন্ন রূপ ধরে আসবে কখনো আমি ফেরেস্তা জিবরাইল এসেছি কখনো আমি মিকাইল এসেছি কখনো বলবে স্বয়ং আল্লাহ এসেছি বলবে শান এইরকমই বিধাতিরা বিধাতি থেকে শৈতান বিভ্রান্ত করে মানুষ শেতান মানুষ চায়তান মাধ্যমে বিভ্রান্ত হয় কেউ জিন শয়েতের মাধ্যমে বিভ্রান্ত হয় এইরকমই যারা বিধিন বিধর্মী জানা দেখা জিন্দিক যারা নাস্তিক এদেরকে শতান বিভ্রান্ত করে সাহারা জাদুঘর অলকোহানোতিষী মনাজ গনব এদের কাছে জিন শৈতান আসে সকাল বিগত জিনিস এদের সাথে কানে কানে কথা বলে এই বিদাতি গমরা ওলামারা আলেম তিন প্রকার আলেম তিন প্রকার কোরআনার আলেম জি তাদের অনুষ্ঠানের কথা হাল্লা বলেছে ওরিল আমার মিনকু শাসকের আনুগত্য এবং কোরআন যারা আলেম যারা সাহাবাহিক অনুসারী তাব অনুসারী তারা হচ্ছেন অনুসারী যারা কোরআনার দলিল ভিত্তিক চলে আর পেট পুজারী আলেম ওরা দলিল তুলে যায় না যেখানে বেনিফিট আছে সেখানে আছে যেটাতে তাদের ইনকাম বাড়বে সেটাতে আছে তারা এটা দ্বিতীয় দল আরেক দল আছে ওলামায় সু ওদের যদি লসও হয় তারপরও কুফরি কথা বলবে। অর্থের বিকৃতি ঘটা জি হ্যাঁ ওখানে গরজে দেখেন যারাই সিরক সবাই পেট পূজা করছে কেউ পেট পূজা না কিন্তু ওকে এমন ভাবে গুমরা করে দিয়েছে ওর চলনের কারণে কোরআন সন্ন্যার পথে না আসার কারণে যে ওরা কোরআনে মাহাদিস কে বিকৃতি করে সিরকুফুরি অর্থ পড়াবে সিরকি কুফরি অর্থ করবে আমি এইরকম অদাহরণ গুলি মাঝে মাঝে দিয়ে থাকি কোরআন থেকে তারা কবর মাজার পূজার দিকে আর উলিয়া উলিয়াকে ডাকতে হবে অর্থবিকৃতি করে হাদিসের অর্থ বিক্রি আলামান করেছেন সুরায় সর আর দুশো একুশ দুশো তেইশ আল্লাহ বলছেন তোমাদেরকে জানিয়ে দেব কি হে মানুষ যে শয়তান কার কাছে নেমে আসে শয়তান ও আসে ওহিনী শয়তানের ওহিনী আসে আসমানি ওহিনী আসে না থাকে। আউজ্লা মাসিকে রক্ত দিয়ে কোরআন লিখে কোরআনের আয়াতকে কে সুরাকে উল্টা করে লিখে পেশাব পায়খানা দিয়ে কোরআন লিখে জি হ্যাঁ গণক জ্যোতিষী আর যাদুগররা সাহেবেরা এদের কাছে গভীরভাবে যদি আপনি যান তাহলে বুঝতে পারছে সুতরাং দূরে থাকবেন কারণ নিজের ইমান বাঁচাইতে হবে মানে এমন কিছু অলৌকিকত্ব দেখাবে জিন শান ব্যবহার করে যে আপনি হয়তো বিভাগ সুতরাং শৈতানের কাছে যেতে কখনো পরামর্শ দেব না ইসাম আ তারা কান লাগায় ওই শৈতান জিন শৈতান গুলো রহম কাজে তাদের অধিকাংশ হচ্ছে মিথ্যাবাদী মানুষ শৈতানের কাছে আসে লিখতে পারে পড়তে পারে নিজের হাতে মন গড়া লিখে মন গড়া ফতুয়া লিখে সোমাইয়া কৌলাম তারপর এটা আল্লাহর তরফ থেকে মানে এই ফতোয়া হচ্ছে এটা হচ্ছে ইসলামের কথা অথচ তাতে কোরআন আয়াতের কোন হওয়ালা রেফারেন্স নেই কোন তিনটি আয়াত আয়াত একশো আশি থেকে একশো বেরাশি পেশ করেছেন এই আয়াতটি এই জন্য আল্লাহ সুবাহ কেন আহসান করা হচ্ছে এর আগে বর্ণনা করা হয়েছে যে আল্লাহর কথা সবচেয়ে বেশি সত্য তাই না এবং তারপরে রসুলগনের কথা সবচাইতে বেশি সত্য এবং আল্লাহ সম্পর্কে আল্লাহর গন সম্পর্কে আল্লাহ নিজে বেশি জানেন আর তারপরে সবচাইতে সবচেয়ে সবচাইতে সত্য এ কথা কেন এটা কেন কেন সত্য বলছেন যে দেখেন কোরআনে ক্যিমে রয়েছে সুবাহ আর রব্বিক আর রব্বেল ইজাতে আম্মা ইয়াসে ফোন যা কিছু তারা বর্ণনা করে তা থেকে হেন তোমার রব তিনি পাক পবিত্র যা করে বা ভুল কথা বর্ণনা করে ভুল তথ্য বর্ণনা করে তা থেকে আল্লাহ রাবুল আলমিন কি পাক পবিত্র সুহানা তার পবিত্রতা ঘোষণা করছি একটি কথা তার আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হইল দ্বিতীয় কথা হচ্ছে ওয়াসাল আলাল আলালমুর সালিম এবং সার্বিক शांति वर्षित हम रसुलगन रसुलगन आल्ला मुक्त घोषणा कर लें तस्वीर सब्बेल गुरुपूर्ण आयात आलोचना शेष पढ़ी मन करना पढ़े खूब गुरुपूर्ण आयात आज के शुरू क्यों गुरुपूर्ण आल्ला के समस्त दोस्तु मुक्त करल नम्बर रसुलि कमना करल कारण रसुलबी रसुलगन অনুগ্রহ করবে অবদান রাখবে তার তত বেশি হক কিনা শান্তির দোয়া করবেন অসল করার জন্য ওয়ালহামদুলিল্লাহ রব আলমিন আর তৃতীয় বিষয় হচ্ছে যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক এটি হচ্ছে তৃতীয় বিষয় বলছেন বিরোধী যারা যারা বিরোধী তারা যে আল্লাহ সম্পর্কে যেসব কথা বর্ণনা করে থাকে সেগুলি থেকে আল্লাহ নিজের পবিত্রতা ঘোষণা করা শিখিয়েছেন নিজে করেছেন আর আন্ডাকে শিখিয়েছেন এক দ্বিতীয় হচ্ছে ওয়াসাল্লামা আলাল আলমুর এবং রসুল প্রতি সালাম বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন এবং সালাম বলতে শিখিয়েছেন সালাম পেশ করতে শিখিয়েছেন কেন কারণ আম্বিয়া যা বলেছেন সেগুলি ত্রুটি এবং দোষ থেকে মুক্ত তাদের কথাগুলি দোষ ত্রুটি মুক্ত সেজন্য তাদেরকে সালাম পেশ করতে বলেছেন আল্লাহ রবুল্লা আলামিন। এবং তারপরে আল্লাহ রবুল্ আলমিনের প্রশংসা করেছেন आयातम स्पष्ट रबीन गुमर पथभ्रष्ट जरा धर्म नाम क्या आल्ला नाम सम्पर्क हम गुणावलि सम्पर्क हको अस्तित्व अस्तित्व सम्पर्क नास्तिक कर सब प्रकृतिक प्रकृतिक गुण सम्पर्केदा कथा जी গুমরা যারা পথভ্রষ্ট হয়েছে তারা সব কথা আল্লাহ সম্পর্কে বর্ণনা করে থাকে সেগুলি থেকে ঘোষণা করা সত্যতা রসুলগঞ্জ ও কবুল রসুলগঞ্জ যখন সত্যবাদী হ্যাঁ সেই জন্য তাদের জন্য শান্তি দোয়া করছি তারা সত্যবাদীদের কথা কবুল করবেন না আল্লাহ সম্পর্কে আমাদেরকে সাদরে গ্রহণ করতে হবে আল্লাহ রসুল আলহ সাল ও সালাম তিরাম রসুল গণের প্রতি সালাম পেশ করতে হবে এবং তাদের শ্রদ্ধা সম্মান দেখাইতে হবে চার নম্বর রদ মায়িফাদসুল্লাহ মায়াল আসমাইল সফাতহী আল্লা রসুল সাল্লি সাল্লাম বা আম্বিয়া রসুলগন যা কিছু নিয়ে আসেন তার বিরোধী যা কিছু হবে সেগুলিকে রদ করে রেজেক্ট করে দিতে হবে আল্লাহ সম্পর্কে আল্লাহর নাম সম্পর্কে আল্লাহর গুনাবরী সম্পর্কে তারপরে মাসরুয় সানায় আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করতে হবে রসুলের রাস্তা আল্লাহ দেখিয়েছেন তাই না তৌফিক দিয়েছেন এবং আল্লাহকে যে আমরা দোষ মুক্ত করে আল্লাহ তসবির করতে পবিত্রতা ঘোষণা করতে পারে এটাও আল্লাহর অনুগ্রহ নিয়ামত সুতরাং আল্লাহ কি করতে হবে সানা করতে হবে এবং তার সুক্রিয়া আদায় করতে হবে নিয়ামতের ওপর আল্লা মিন আজল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিয়ম তৌহিদ তৌহিদের নিয়ামত এটা দিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে আল্লাহ যে নিজের নামকরণ করেছেন নিজের নাম রেখেছেন অথবা নিজে যে গুণাবলী বর্ণনা করেছেন সেগুলিতে এসেছে আর এসেছে। দুই রকমই কিন্তু আল্লাহ একত্রিত করেছেন আল্লাহ সম্পর্কে কিছু গুণ আছে যেগুলি হচ্ছে না চলবে না ঠিক না আল্লাহর তন্দ্রা আসে না ঘুম আসে না কলাম তো হন অস্তান ক্লান্ত হন না আমরা কাজকর্ম করে সামান্য ডিউটি করে ক্লান্ত বাইরে একটু ঘুরে ক্লান্ত অবস্থা খারাপ তাই না জি হ্যাঁ এগুলিও আল্লাহ রবুল আলমেনের গুণ শুধু হেয়াবাচক না শুধু আর অল ইসব হচ্ছে কারণ রসুলগণ যে আদর্শ নিয়ে দিন নিয়ে আকিদা নিয়ে এসছেন তৌহিদ নিয়ে সেটাই হচ্ছে সেরাত মুস্তাকিব সেটাই হচ্ছে সরল পথ রুসুলের পথ হচ্ছে সরল পথ সেরাত রয়েছে লেখক এখানে উল্লেখ করেছেন এই সরল পথকে আল্লাহর পথ বলা হয় কার পথ বলা হয় আল্লাহর পথ আল্লাহর পথ কেন বলা হয় বলছেন ও সেরাত তারা তো আল্লাহ এই সরল পথকে আল্লাহর সাথে কখনো কখনো সম্পৃক্ত করা হয় যেমন রয়েছে নম্বর আয়াত যেখানে একশো উপদেশ রয়েছে তার শেষ হচ্ছে আল্লাহ বলছেন এইটা হচ্ছে সেরাতি আমার রাস্তা কার রাস্তা আল্লাহ রাস্তা এই রাস্তাটাকে সেরাতি মোস্তাকিম যেটা সরল পথ জান্নাতের পথ সোজা পথ দিনের সেটাকে আল্লাহ রাস্তা কেন বলা হইল কারণ এই পথ কার দেওয়া আল্লাহর দেওয়া কার বাতলানো আল্লাহর আল্লাহ এবং সেই পথ আল্লাহ নির্ধারণ করেছেন কখনো কখনো আল্লাহর নেকান্দাদের বান্দাদের কর্মশীলদের সাথে সম্পৃক্ত করা হয়েছে যেমন সুরাফাতে এদিন আস মু ওদের পথ হ্যাঁ যাদেরকে তুমি কি করেছো পুরস্কৃত করেছো তাহলে কাদের পথ এখানে বলা হইলো এই পথ কে সম্পৃক্ত আল্লাহর সাথে করা হল না কার সাথে করা হলো পুরস্কৃতদের সাথে সম্পর্কে আমলে পুরস্কৃতদের সম্পর্কিত করা হল তারা কারা অন্য আয়তে রয়েছে হ্যাঁ নবীগণ সিদ্দিক সোহাদাস অলহীন চার শ্রেণীর বলা হয়েছে تو পারে اللہ پورس پورس مدد بہو سیدیکین ক্ষেত্রে سیدیکینک مرجادہ سالحین सतता आम एबाद बंदीगर क्षेत्र निष्ठा खल रही मात्रा तरह आख लाख चरित्रेता रही क्षेत्र रही सत्कर्मशील भलो मानस तक सलेहन बोला शोहदा जार आल्लर दिन के शक्तिशाली कर आल्ला रास्ते जान के कुरबानी करण कर সিদ্দিক সোহাদা শহীদগন যদিও সোহাদার আর একটি তফসির রয়েছে শেখ রাহমীর মানে অশিক্ষিত দিন ইসলাম সম্পর্কে যতটা জানে ফরোজ অজেব জানে হারাম নাজা জানে আর ওইভাবে নেক জীবনযাপন করে আকিদা ঠিক আছে এ বাদ ঠিক আছে আর আখলা চরিত্র ঠিক আছে কিন্তু কোরআন হাদিসের তেমন এলেম নেই তারা সোহাদা তো নয় शहीद शहीद प्रदानकारीन शाहेदान मान्य सदा शाहेद मान सी शहीद मान हम सी तो क्यों সাক্ষ্য প্রদান করে থাকে আল্লাহ রয়েছে আল্লাহ প্রথম সাক্ষ্য প্রদান করেন আল্লাহ যে একক তার দুই নম্বরের সাক্ষ্য প্রদান করে কারা মাল্লা একা আর তারপরে অলামাগুন বিলিস্তর প্রতিষ্ঠিত থেকে তো এই জন্য তাদেরকে সোহাদা বলা হয়েছে এর থেকে জানতে পারলাম যে আলেম যদি আমলকারী হয় তাহলে জনগণ যারা নেই তো মর্যাদা সম্পূর্ণ এতে কোনো সন্দেহ নেই এতে কোন সন্দেহ নেই কোনো তাদের অনেক হেফাজত করেন আমাদের আলোচনা আজকের শেষ মোহাম্মদ এরপরে বিস্তারিত ইন্সা তার আসমা শেফা সম্পর্কে আলোচনা فاضت شافتا للأمة قد كان منا أن يلقاهم فأحبته